الحمد لله الحمد لله الذي لا فراه الغيون ولا تخالفه الظنون ولا يتفه الواسفون ولا تغيره الحوادث ولا يكتى الزوائر يعلم متاقل الجبال ومكائل البحار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 والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه فلك آدم معرفة شيء شجاعة نوك قلة إبراهيم لسان إسماعيل رضاء فاق فطاعة صالح حكمة الود بشرى ياكوب. جمال يوسف صبر أيوب صوت داود سعاة يونس جهاد يوشا غب داميان وقار إلياس زهد إيساق وتموسى حيبة سليمان وعلم القبر صلى الله عليه وعلى آله وأسرابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر رمضان الذي أنسل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان উপস্থিতি কোরআন এবং হাদিফ থেকে যতটুকুই উপস্থাপন করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাত আল্লাহু আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল যে জীবনটা শুধু আমলের জন্য জীবনটা অন্য কোন জিনিসের জন্য না যদিও মানুষ ভাবে যে জীবনটা ই কাজের জন্য ওই কাজের জন্য ওই কাজের জন্য ওই কাজের জন্য ওই কাজের জন্য এগুলা মানুষের ভাবনা আর মানুষের ভাব মানুষ নিজেরা ভাব করতে কিন্তু বাস্তবিক সত্য কথা বলতে গেলে প্রত্যেক ব্যক্তির এই কথা হবে যে জীবনটা শুধু আমলেরই জন্য আর অন্য কোনো জিনিসের জন্য না আর যে জীবনটা আল্লাহ আমাদেরকে দিতেন এই জীবনটা গড়তেই দিতেন কাটাইতে দেন নাই জন্য জীবনটা হলো গড়ার জন্য যাকে আল্লাহ যতটুকু দিতেন গড়তে দিতেন সেজন্য জীবন গড়ে আর জীবন গড়তে হইলে আমলের মাধ্যমে জীবনটা করবে আর অন্য জিনিসের মাধ্যমে জাহান্ন ইয়ে কি আপনার ক্ষেত্রে না নুরি না নারী যদিও শব্দ অল্প কিন্তু বিশাল একটা জিনিসকে কবি এই কয়েকটা শব্দ মাঝে বুঝে যে আমাদের জীবনটার উদ্দেশ্য একমাত্র হাল্লা জীবন যে আমাদেরকে দিতে গড়া জীবন যদি গড়তে চায় তাহলে আমল ব্যাপিত গড়ার আর কোনো বিকল্প রাস্তা নাই এখন একটা প্রশ্ন হলো জীবন গড়ার জন্য কিন্তু এই জীবনটা কিরকম গড়া যেরকম আমি গড়তে চাই এরকম গড়া নামার সমাজ যেরকম গড়তে বলে এরকম গড়া নামার আমার সোসাইটি যেরকম গড়তে বলে এরকম গড়া নামার দেশ যেরকম গড়তে বলে এরকম গড়া নামার দেশীয় শিক্ষা যেরকম গড়তে বলে এরকম গড়া নামার দেশীয় সমাজ যেরকম এরকম গড়া কিরকম গড়া আমার কথা যদিও শর্ট বলতেছি আমি নেইখানে কথা বলার যোগ্যতা আমি রাখি না কিন্তু এর আগের ঘরে বলছি এখনো একই কথা বলতেছি ভিতর থেকে বলতেছি জবান থেকে না বসার কথা বলার যোগ্যতা কেউ রাখেনা এখানে অনেক বড় বড় হাতিরা এই জায়গায় বসতে দেখছি আমি আমি যাদেরকে আলাই মনে আছে তখন আমরা ছোট ছিলাম দামরাঙ্গের চরে আসছিলেন বোখারি হাদিসের শেষ হাদিসের উনি দর্শ দিতা কারি তৈয়স্তব রহমতুল্লাহ আলী আরো আপনি আলহের আলাই এটা জায়গায় ছিল ওই সুবাদে সারা দুনিয়ার কোন এরকম বড় ওই যুগে ছিল না যেই বড়রা বসতে আমি বাস্তবিক বসার না। যদিও বড়দের নজর সুধারণার কারণে এখানে বসতি দিদা যেটা বলতেছিলাম ওটা আবার দৌড়াইতেছি জীবনটা আমল ছাড়া জীবন কারো গড়ে নাই আর কারো গড়বে না কিন্তু প্রশ্ন জীবন গড়ার জন্য কিরকম গর্ব যেটা সারা দুনিয়ার ভিতরে আজকে জীবন করার একে পদ্ধতি আল্লাহ আল্লাহ ওরকম জীবন করার জন্যই জীবনটা নাহলে জীবনটা দেওয়ার কোন প্রয়োজন ছিল না আপনি বলবেন যে আমরা আল্লাহকে বড় খুশি করে ফেলতেছি আবাদত করা শা এমন আমি একা এক ছিলাম একা এক থাকাও একটা ভয়ের কারণ হয় বিদায় তোমাদেরকে পয়দার মাধ্যমে আমি একা দূর করতি এমনও না তাইলে আন কেউ আমাকে বাধ্য করছে তোমাদেরকে করতে না। সংখ্যা বাড়ানোর জন্য না যদি সংখ্যা বাড়ানো দেখাই যায় তাহলে একটা হাদিস অল্প টানতেছি আপনাদের সামনে মা মিন আকাশ কতটুকু লম্বা কারো কাছে তথ্য আছে নাহা লম্বা কেউ জানে না আরো দুশো কেউ জানে না কিন্তু কারো খোলটার ভিতরে এই কথা নাই যে আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ খোলটা বোঝেন তো খোলটা বোঝেন না ঝুলি ঝুলি কারো ঝোলা বা ঝুলি কালো বিদ্যায় নাই আকাশ কতটুকু পাশ কতটুকু লম্বা সব বুঝে দেওয়া হচ্ছে সে ছাড়া কেউ জানে না কুম্ভ কার্ল কোন নিকটতম কেউ বলা হয় না এটা কতটুকু লম্বা কতটুকু পাশ লু আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ এতটুকু আমাদের নবীকে বলা দিতে আল্লাহ যদি জিজ্ঞাস করে আকাশ মোটা কতটুকু আপনার উন্মুদ যদি জিজ্ঞাসা করে জমিন থেকে প্রথম আকাশ দূরে কতটুকু তো আপনি বলা দিয়েন খামতু মিয়া আম পাঁচশো দূরত্ব আপনার উন্মদ যদি জিজ্ঞাসা করে প্রত্যেক আকাশ এক সমান না ভিন্ন ফুটবল গ্রাউন্ড সামনে যতটুকু এর ভিতরে ফুটবলটা গ্রাউন্ড সামনে যতটুকু ছোট মাঠের সামনে ফুটবলটা যতটুকু ছোট ঠিক প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট এটা আপনি বোয়াবেন সাত আকাশের উপরে কি আছে যদি জিজ্ঞাসা করে তো আপনি বলে বাহার সমুদ্র করে গভীরতা কতটুকু আকাশ জমিনের মধ্যে দূরত্ব যতটুকু ওই সমুদ্রের গভীরতা এতটুকু যদি জিজ্ঞাস করে আর ভিতরে কি আর রাখা আছে আপনি বলে দিয়েন সামা নিয়ে আট ফেরেস্তাকে দাড়া করাই দেওয়া হইছে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা ফেরেস্তাদের পানি কোন পর্যন্ত পড়ছে সমুদ্রের পানি মা মাউল তো আপনি সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পচে নাই যদি আপনাকে জিজ্ঞেস করে দুইজনকে কি লম্বা দাঁড়া করানো হইছে না গোলভাবে। তো আপনি বইয়া দিয়েন গোলবাবে দাড়া করানো হইছে। যদি জিজ্ঞাসা করে দুইজনের দূরত্ব কতটুকু যদি এরা কিরকম বড় এটা আপনাকে জিজ্ঞাসা করে তো আপনি এদেরকে এতটুকু ধারণা দিয়ে উদুনিহিলি আম একে কান্দা সাতশো বৎসরের রাতা যদি জিজ্ঞাস করে আল্লাহ পানির উপরে বিরাজমান আবার যদি জিজ্ঞাসা করে যে আড়স কি দিয়া তৈরি করছে তো আপনি বোলিয়া দিয়ে মিনি আকু তিনামরা লাল টকটকে ইয় পাথর দ্বারা তৈরি জিজ্ঞেস করে কুর্সি সম্বন্ধে আপনি বলিয়া দিন রহমান খালাস আপনার কুর্সি সমগ্র আসমান জমিনকে বেষ্টিত করে রাখছেন কিন্তু এই কথা বলেন না আকাশ কতটুকু লম্বা কতটুকু এটা এক রেয়েত এক রেওয়ায় মাউতা ও শিগরি এক দীঘা জায়গা খালি নাই কোনো ফেরিস্তা দান মালাই কে কোন ফেরেস্তা রুকুতে সৃষ্টি লগ্ন থেকে জামত পর্যন্ত আল্লাহর গুনগানে রত লা চোখের পলক ঝাপা পরিমাণ সমা গাফেল হয় ক্যামতের দিন বলবে মা আবাদনা আবাদ না তোমার আবাদত যতটুক করা দরকার ছিল আমাদের দ্বারা সম্ভব হয় নাই আহাদা আমরা এই সাক্ষী বহন করি তোমার দাঁত আর কেউ শরীফ নাই মেরে দোস্ত আল্লাহ এই জন্য পয়দা করেন না আমাদেরকে যে সংখ্যা বাড়াবে আবাদতের জন্য তো লোকের অভাব ছিল না মখলুকের তো অভাব নাই শুধু ফেরেস তাদের এই অবস্থা সাত আকাশের ভিতরে কতগুলো হবে আমি আবার কথাকে দৌড়াইয়া যাইতেছি আমার জাগার থেকে জীবন গড়ার জন্য আল্লাহ জীবন দিতেনি গড়তে এই জন্য আমার প্রথম সূত্র ছিল মানুষের জীবনটা শুধু আবাদতের জন্য অন্য কোন জিনিসের জন্য না না কামাই না জন্য না, জীবনটা শুধু আর শুধু আবাদতের জন্য আর কোরআনের যদি শাব্দিক তর্জমা করি অমা ফলাত্তু জিন তাই ইয়া আল্লাহ নিজেই বলতেছেন চান তোমাদেরকে পজাই করছি আবাদতের জন্য উদ্দেশ্য আর কেতু শুধু আবাদত जीवन टूदी जीवन दरारक चतुर्दी देखते चतुर्दिगे सुनते विवेक बुद्धि विद्यार मध्यमे बोसते दरकार वास्तविक मुसलमान भूलिया गे দেশ দেখার মতো দেশ না দেখলে বোঝা যায় না নবীদের দেশ কত নবীর কবর আল্লাহ ওইখানে রেখা দিতেন সমস্ত নবীরা ওই দেশকে নির্বাচিত করছে ইউসা বিন নুন আল ইসলাম আছে লম্বা খবর দেখলে বুঝা যায় যে কত লম্বা মানুষ ছিলেন খবর না দেখলে বুঝা যাবে না হারেসা তিন সাহাবির খবর ঐখানে মৌতার ময়দান ঐখানে আরেকটা ময়দান আছে ওইখানে যুদ্ধের ঐখানে নবীদের পুরা দেশ যেন নবীরা শুয়ে আছে ওইখানে পুরা দেশের ভিতরে ওইখান থেকে পরে আমরা আসছি মক্কায় ঐখান থেকে গেছি মরক্ষ মরক্ষে ওই জায়গা আছে যে জায়গার ভিতরে সাহাবি কবর দুই ঘোড়ার পাও নামায়া সমুদ্রে আটলান্টিকের আটলান্টিক এর সাম মা নামায়া আদা। जागा बिल्कुल दारूल तीन घंटा समयमीटर मत दूर अटलान्टर भर कबर अवश्य जाताया मरब के এই কারণে মরক্ক কোনো যুদ্ধ হয় নাই মরক্কাশীরা ইসলাম যুদ্ধ ছাড়া গ্রহণ করছে এই জন্য আছে জাচায় আছে তোমাদের এখানে নাই কেন বলছে যে আমাদের এখানে যুদ্ধবিহীন আমরা মুসলমান বিসীন যার কারণে আমাদের এখানে কোনো সাহাবি এই মাটিতে আমরা শহীদ করি নাই দিদায় এই মাটি বড় পবিত্র যেটা বলতে বাস্তবিক মানুষের জীবনের আজকে মানুষ বিভিন্ন দেশে মুসলমান হোক আর গায়ের মুসলমান হোক নিজের থিওরিগত ভাবে জীবনকে গোড়া করতে কিন্তু আল্লাহ আমাদেরকে জীবন করার জন্য দিতেন ওরকম করতে হবে যেরকম আল্লাহ গরাকে চান কে আল্লাহ চান। আল্লাহ যেরকম করা চান এরকম যদি আমি জীবন করতে পারি তাহলে দ্বিতীয় একটা জিনিস অর্জিত হবে সেটা হলো আল্লাহর কাছে আমি মূল্যায়ন পাব আর যদি আল্লাহ যেরকম জীবন গড়া এরকম জীবন গড়া যদি না আমার সম্পর্ক হতে পারে যে কোন সোসাইটি হতে পারি আমি আগেও বলছি এখনো বলি যে আল্লাহ কিছু ব্যাপারে মানুষকে স্বাধীনতা দেন কিছু ব্যাপারে স্বাধীনতা দিতেন একটা দুনিয়ায় কোন দেশে আসবে এটার ব্যাপারে আল্লাহ কাউকে স্বাধীনতা দেন নাই যদি স্বাধীনতার পছন্দ আল্লাহ দিতেন তাহলে আমাদের দেশে আমিও এই দেশে জন্ম না আমি হয়তো দেশ নির্বাচন করতাম আমার বিউ হিসাবে হজরত হাফিজুর রহমতুল্লাহ আলী বাংলাদেশে জন্ম না উনি বলতেন আমি মোদিনা মোন্ভরে জন্ম নিব ঠিক না যদি ওনাকে আল্লাহ মুখ পছন্দ দিতেন আল্লাহ দুনিয়ার কোন দেশে আসবে এই ব্যাপারে কারো কোনো স্বাধীনতা নেই কোন বর্ণে আসবে এই ব্যাপারও স্বাধীনতা করছেন কিন্তু দুনিয়াতে পা পরে আল্লাহ মানুষকে সামান্য স্বাধীনতা দিচ্ছেন যোগ্যতা থাকলে অ্যাবিলিটি থাকলে সে সেই কোনো সোসাইটিতে বাস করতে পারে আমার কাছে অ্যাবিলিটি আছে ফ্ল্যাট কিনবো থাকবো কি বলেন স্বাধীনতা আছে যে আমি নিউ ইয়র্কে বাস করতে পারি অসুবিধা নাই আর ওরা হাঁকুই পয়সা আছে যার অ্যাবিলিটি আছে তাকে নেওয়ার জন্য মানুষের স্বাধীনতা যেই কোনো সোসাইটিতে বাস করতে পারে যেই কোনো দেশে বাস করতে পারে যে কোন শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে পারে যে কোনো পেশায় নিজেকে আবদ্ধ করতে পারে এটা মানুষের দুনিয়াতে আসার পরে পারাখার পরে ব্যক্তিগত স্বাধীনতা আল্লাহ আল্লাহ মানুষকে বলতেন দেখো তোমার জীবনটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য তুমি জীবনটা আমার কাছে কড়া নিয়ে আসো এরকম করো যেরকম আমি করাতে চাই আর যদি তুমি করতে পারো তাইলে এর বিনিময়ে তুমি আমার কাছে মূল্যায়ন পাবে এরকম মূল্যায়ন পাবে এরকম মূল্যায়ন পাবে যে সৃষ্টির ভিতরে এতটুকু মূল্যায়ন পাবে বড় দামি হবে এরকম দামি যে ফেরেস্টা পর্যন্ত তোমার নিচে চলে যাবে নিচে বাস্তবিক ও সত্যই আছে বাস্তবিক সত্য ফেরা আল্লাহ আমাদের দাসত্বের জন্যই পয়দা করেন। আর ওনারা আমাদের দাসত্বই রত এত বড় উচানা ফেরেস্তা যত বড় আমরা দুনিয়াওয়ালারা ভাবে কেউ ভাবতে ভাবতে ভাবতে ভাবতে নবীকে মানুষ বলতে রাখি না নবী হ্যাঁ মানুষ বললে আবার কেমন দেখা যায় নবী মানুষ এটা তো শোভা পায় না নূর বা ফেরেস্তা বললে শোভা পায় ঠিক না আসলে এটা তো মহিলাদের ফতুয়া এটা তো পুরুষের ফটুয়া হাত লাগছে হাতের টা সুন্দর হয় হুকুমের চার চেয়ে মানুষের উপরে কি লাগছে হাত লাগছে ওই বৃত্তান্ত চলতে গেলে লম্বা হয়ে যাবে দৌড়াবো না আসে তখনই সে এলোমেলো হইতে থাকে অন্ধকারই রাস্তা হারায় কেউ সূর্যের আলোতে রাস্তা হারায় না অন্ধকারই রাস্তা ভুলা স্বাভাবিক কেনরা সে অন্ধকারের ভিতরে আছে, সঠিক পুজ যখন মানুষের ভিতরে না আসে সঠিক পুজ যখন সে না পায় সঠিক বিদ্যায় যখন নিজেকে বিদ্যান না করে সঠিক জিনিসে যখন নিজেকে সুসজ্জিত না করে ওই ব্যক্তির পথ হারানো স্বাভাবিক সারা শুনি আজকে পথ হারা কারণ মেরেদস্ত সে পাবতেছে জীবন কেন জীবন শুধু আল্লাহ করতে দিচ্ছেন আর জীবন করার উপাদান একমাত্র অবাদত তীত জীবন করার আর বিকল্প কোন রাস্তা আল্লাহ জীবন করবে আর জীবন করার জন্য যদি তুমি তোমার জীবন করতে পারো তাহলে এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে মূল্য পাবে আর কাছে মূল্য পাওয়া এটি সবচেয়ে বড় পাওয়া যদিও একটা আজকে সমাজ হয়ে গেছে সমাজ সমাজ সমাজ সমাজ তার বস্তু বলেন বা মূল্যায়ন মূল্য দেয় আবার মূল্যায়নও করে আবার নিজের মূল্য পাইতেও চায় যার কারণে আমি আজকে জুমায় বলছিলাম যে আমাদের দেশের রীতি নীতি প্রথা তো এরকম হয়ে গেছে যে মানুষ যদি শুনে কত আছে কত আছে যেন লজ্জাপতির ভিতরে হাত দিলে সে গুটায় যায় আমি সোনার সাথে সাথে তার সামনে গুটায় গেলাম ঠিক না অতচা হাদিসে আছে হাদিসে করছি যদি পড়তে মনে চা কামরা মাদ্রাসা এটা আপনার আমি কিতাবের নাম সংগ্রহ এই কিতাবের ভিতরে শহীদ আবার একদিনে যদি তিনবার করে তাহলে পুরা দিনই সাফা ঠিক না যদিও মেরে দোস্ত আমাদের সমাজ আজকে এটা হয়ে গেছে আমরা বস্তুতে পরিচয় দিতেও ভালোবাসি বস্তুর পরিচয় শুনতেও ভালোবাসি আর বস্তুর পরিচয়ের মাধ্যমে অতি তাড়াতাড়ি অধীন হইতেও ভালোবাসি তার সামনে ঝুঁকতেও ভালোবাসি কিন্তু না না না না খোদার কথা কোনো মানুষের পরিচয় আল্লাহ বস্তুর ভিত্তিতে না মানুষের পরিচয় তো আল্লাহর কাছে হইল জিন্দিগি বানানোর ভিত্তিতে যদিও আমার সমাজ আজকে এরকম হয়ে গেছে আমার সমাজ এরকম হয়ে গেছে আমার সমাজ এটাই আছে বোঝে জন্য মানুষ প্রস্তুর পরিচয় আগে দেয় নিজের পরিচয় দেয় না আধিপত্য আধিপত্যর পরিচয় রাগ হন না যদি কেউ আমার করার কেকু নাই হাতচুর করে মাপ চাইতে আমাদের সমাজ এটা হয়ে গেছে আজকে সমাজের ভিতরে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার বাংলাদেশ অনেক কিছু হারায় অল্প কিছু বাংলাদেশে এখন এটাও যদি বাংলাদেশ হারে দুনিয়ার একক একটা দেশ যদি এই হারাই ফেলে তাহলে এই দেশের মতো হতকথা কোনো দেশ আর হবে না আল্লাহ এই দেশে বহুত রত্ন দিতে বহুত রত্ন এই দেশ সব রত্নকে হারাতেছে এই জন্য এই দেশের কোনো রত্নের ইতিহাস নাই বাংলাদেশে রত্ন কম আসছে না না আমরা বিদেশের রত্ন দেখা কপাল মাথায় উঠাই হাফিজি হজুর রহমতুল্লাহ আলে যখন সাহারানপুরে পড়তেন তা হাফিজুর রহমতুল্লাহ আলের চেয়ে ভালো ছাত্র ইন্ডিয়া ইন্ডিয়াওয়ালাদের ভিতরে বহুত কম ছিল উর্দু বললেওয়ালার ভিতরে হাফিজি হজুরের সবচেয়ে ভালো ছাত্র হাফিজি হুজুর ছিলেন উঠে দেখেন ইতিহাস আমাদের দেশের ছাত্ররা বিদেশের মাদ্রাসা গুলাতে অতীতে যারা ছিল ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ ফখরে বাঙ্গাল যিনি ছিলেন ব্রাহ্মণ ইসলাম তাজ উনার জমানায় উনার যে ভালো ছাত্র ওই জমানায় আর একজনও ছিল না এই জমিন বহু ছেলেকে জন্ম দিতে কিন্তু এই জমিনের একটা দোষ হইলো জমিন সব জিনিসকে পচাইয়া ফেলে অন্য অন্য দেশের জমিন হইল ছোট একটা কিন্তু একে বড় করতে করতে করতে করতে এরকম বড় বানায় ফেলে সারা দুনিয়ার চোখগুলো ওই হয়ে যায়। আপনাদেরকে আমি দেশে বলবো না একটা তথ্য দেব কেউ অন্যদিকে নিবেন না কিন্তু আমি হ্যাকারতের দৃষ্টিতে বলতেছি না তোকে উসমানি মাদু জিল্লাহ আরেই না উনি যখন বাংলাদেশে আসে তখন আমাদের অবস্থা কিরকম হয় অবর্ণনীয় তো ঠিক না হ্যাঁ হ্যাঁ কিন্তু উনি ছাত্র কার জানেন আমাদের খতিব সাহ রহমতুল্লাহ হাতের ছাত্র গড়া ছাত্র আমাদের ওবায়দুল্লাহ সাহেব চিনি ছিলেন খতিফ সাহ রহমতুল্লাহ আলী উনি দারুল করাচিতে যখন পড়ান তো উনার হাতে খড়ি দিতে তকি উসমানী মাদ্দুল আলী উনার ছাত্র উনার ছাত্র আরেকজন হাদিস আজিজুল হক মদ্দাল ওনার সুর সম্পর্কের মেয়েকে বিয়ে করছে উনি তাপিবাজার মাদ্রাসায় পড়াইছেন এখন কুনকুনে বুড়া হয়ে গেছে বাসায় উনি যখন তখন এই মাটি বড় পচনশীল মাটি আমাদের দেশে সব মাটি মাটি খ্যাবার প্রথম আমি এই জন্য বলতেছি আমার দেশ এই দেশে যারা পাড়াচ্ছে একজন মহাদেব ছিল যিনি সর্বপ্রথম বাংলাদেশে হাদিস নিয়ে আসেন। ওনার বাড়ি ছিল হাতিয়া সন্দীপ সন্দীপ সাঈদ আহমদ ওনার নাম চারিয়া মাদ্রাসার বানী, দেও আট পরে নাজির আছে যেটা একটা মাদ্রাসা আছে কাসেমুল উলুম চারিয়া ওই মাদ্রাসার বাণী উনি সর্বপ্রথম বাংলাদেশে হাদিসের সাথে উনি পার আর উনার জমানায় উনার চেয়ে ভালো ছাত্র উনার ক্লাসে দারুল শিক্ষকের কাছে আর কেউ ছিল না সদর তা হুজুর রহমতুল্লাহ আলাই পির হুজুর রহমতুল্লাহ আলাই আফার আল ইস আলাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এই জমিনে কম আসে নাই এই সব ব্যানি স্কুল অল্প কিছু এই জমিনে এখন বাকি আছে যদি মেরে দস্ত আমরা মূল্যায়ন না করলাম আর আমাদের দেশের সামাজিক যে তুফান এই তুফানের ভিতরে আমিও ঢোলা গেলাম আমার জীবন আল্লাহ আল্লাহকে উদ্দেশ্যের জন্য দিতেন করার জন্য আমার জীবন করা হবে না আর যদি করা না হয় তাহলে আমি আল্লাহর কাছে মূল্যায়নের পাত্র হিসাবে আল্লাহর সামনে চেহারা নিয়ে দাঁড়াইতে পারবো কেউ যদি আল্লাহর কাছে মূল্য পাইতে চায় আর বাস্তবিক মূল্য হলো আল্লাহর কাছে মূল্য পাওয়া দুনিয়ার মানুষের কাছে মূল্য পাকার না পাকিয়া খেয়া যায় সেরাউনের বাড়ির দাসিকে কেইবা বা বা কেইবা বা কিন্তু আড়াই হাজার বৎসর পরে মোহাম্মদুর রসুল্লাহ ওই কবরের পাশ দিয়া যখন অতিবাহিত হইতেছিল তো মোহাম্মদুর রসুল্লাহকে ওই কবর দাঁড়াইতে বাধ্য করবে আর মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়াইতেও বাধ্য হইছে এই কথা বলার সত্যি ক্ষমতা দেয় না প্রতি হাজারো বছরের পুরানো কাহিনী মোহাম্মদুর রসুরুল্লাহর সামনে এরকম পিলা ধরতে বাধ্য যেমন এখনই ঘটছে বা ঘটতেছে ওই মাস্টার কাহিনী মায়ের চুলকে মেয়ের চুলকে যদিও চাকরের সাথে রমজানের দিন তার কর্ণকে কম করে দাও হালকা করে দাও নালকা করে দাও তাইলে তোমার উপরেও আশেরাতে হালকা করা হবে কয়জন আছে রোজার দিন কর্মচারীকে তার কর্ম ব্যাপারে হালকা করে দেয় না তোমার কাজ করতে হবে না বুঝে থাকো এগারো মাস করছো আমাকে শ্রম দিচ্ছ আমি তোমাকে বেতন দিছি এই এক মাস তোমার শ্রম দিতে হবে না শ্রমবিহীন আমি তোমাকে বেতন দিব বস আরাম কর আহ যা বলতে তা করতে থাকো এই জন্য আমি বলি এই উন্মুখকে আপনাকে রোজা দিচ্ছেন এই রোজা কোন উম্মুদ কে দেন আর এই উম্মত যদি একটা রোজাকে সঠিকভাবে পালন করতে পারে তা তার জীবনের জন্য একটা বৎসরের রোজাই যথেষ্ট আর কোনো হবে না আমি আপনাদেরকে বুঝেই আবার অন্য অন্যদিকে নিয়ে যায় না এই আমি বলি কোন উম্মতকে যদি এই উন্মতের কোন ব্যক্তিকে যদি আল্লাহ বলে একটা বৎসরের রোজার হিসাব দিয়ে আগে চলে যাও বাকি জীবনের হিসাব তোমাকে দিতে হবে না বলতে পারে কেননা একটা রোজা তো একটা রমজান তো একটা রমজান না প্রথমে যদি তাকাই তো একটা রমজানের ভিতরে একটা পূর্ণাঙ্গ জীবন রাখা আছে তাও পূর্ণাঙ্গ জীবন কতদিনের তিরাশি বৎসরের একটা জীবন রাখা নাইলা কলকাতার তিরাশি বছর না ছয় মাস বাদই দিলাম ঠিক না আপনি বাঁচবেন কয়ে দিন সিদ্ধি না এই আশি নিয়ে আসি নাই কালি লুম্মাই এটা যা বস এটার উপরে যারা তাদের সংখ্যা হাতে গনা যাবে ঠিক না হ্যাঁ কামরাঙ্গির চোখে গনা যাবে আশি বছরের কয়জন গনা যাবে এই থেকে মাতা হাতের পরে ঘুমতে পারবেন আশি বসবের কয়জন ঠিক না একটা পূর্ণাঙ্গ জীবন একটা রঞ্জনের ভিতরে এজন জন্য আফসোস লাগে আফতোস এত আলে বলে আমার দেশ আমি সফর করছি চাঁদে চাঁদ যদি ইংলিশে এটাকে আরবিতে এটাকে তাসাদ বলে তা একটা দেশ আছে আকাশের চাঁদ না মানুষগুলো এক কোটি দশ লক্ষ গবাদি পশু হইল ২০ কোটি আমাদের এক জামাতের সাথী আছে আর হাজার গরু আছে ৩০ হাজার একে একজনের একটা রশি এমনি ছেড়ে রাখছে ওই দেশে নেই কোনো গরু তাগলে রসি নাই রসিবিহীন কিন্তু নতুন স্বাধীন হইতেমান কামায় না কোন মুসলমানকে রমজানে বাজারে পাবেন না রমজানে মুসলমান রমজানকে রেখা দিতে নিরেট আবাদতের জন্য রমজান মাস কারুল্লা একটা মাস কি তো আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে আমার জন্য তার জন্য আল্লাহ নিজের জন্য আমার জন্য তোমার জন্য জন্য তোমাদের একটা মাস এগারোটা আমার জন্য রমজান আল্লাহর মাস এই জন্য আল্লাহ রোজাকারের ব্যাপারে রমজানের ব্যাপারে রোজার ব্যাপারে কি বলছে আর সঙ্গলি সব আবাদ তোমাদের জন্য কিন্তু রোজা আমার জন্য রোজা আমার এটা আমার এই জন্য ফিরা না দিতে হয় এখন যদি আমার জিনিস হয় তো আমি ফিরাবো কি করে এটা তো আমারই রোজার সুপারিশ কবুল এটা আল্লাহ যুক্তি দিতেছে যে রোজা আমার জন্য আমার রোজা আমার এটা হলো সুপারিশকারী রোজাদারের জন্য বিদায় চাইনা নাও এটাকে ফেরত দেওয়া হবে না কেন রোজাদার কে আল্লাহ কি দিচ্ছেন দ্বিতীয় দ্বিতীয় দিচ্ছেন ওই জিনিস যে জিনিস আল্লাহর ভিতরে খারাজা মিনহু ভিতর থেকে বাহির হয়েছে ভিতর থেকে কোরিত্রাস কোরআন দিয়া তাবুক হাসিল করো কেন কালামুল্লাহ এটা আল্লাহর কালাম রাজা নিনহু আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে কালাম উল্লাহ আল্লাহর ভিতরের জিনিস আল্লাহর জিনিস আল্লাহর কালাম রাত্রে দিয়া দিতে আল্লাহর কালাম রাত্রে দিনে রোজা রাত্রে রাত্রে তারা রাত্রে কালাম কালাম উল্লাহ কোরআন পড়ো আমাদের দেশের কোরআন তারাবি না তারাবি পড়তে হলে যেতো তো হবে মক্কা মদিনা ওইখানে তারাবি পড়ে মিডিল ইস্টে তারা তারাবি তারা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে শুধু শান্তনার তারাবিবাদ হাফেজও জানে না কি পরে মুসল্লিও জানে না কি করে খতম করতে হবে মুসল্লি জানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর হাফেজ জানে তাড়াতাড়ি মুসল্লিও জানে শুনতে হইব না হাফেজও জানে পড়তে হইব না মুসল্লিও জানে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি হইতে হবে আর হাফেজ জানে তাড়াতাড়ি করতে হবে এই দুই তাড়াতাড়ির ভিতরে তারা শেষ এই উন্মত রয়েছে রমজান দিতে আল্লাহ কোন উম্মত কে ওই রমজান আল্লাহ দেন নাই সক্ষ উন্মত এই জমিনে আসছে দুই লক্ষ হাজার জমিনে আসছে দুই হাজার নবী এই জমিনে হাসছে কোন নবীকে এই রমজান দেন নাই কোন উম্মদকে এই রমজান দেন নাই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কে যে রমজান দিতে আর মোহাম্মদুল রসুল দিতেন এই রমজান উল্লাহ কাউকে দেন রাত্রে দিচ্ছে আল্লাহ তেলাওয়া তেলাওয়াত দিচ্ছেওয়া আমার সাথে কথা বল আমি কথা বলবো দাঁড়াওয়া দাঁড়াও কোরআনের একটা আয়াত আমি করবো আপনাদেরকে চেষ্টা দিতে হবে পরে শ্রেষ্ঠা দিয়ে দিন নৈকট্য লাভ করার সবচেয়ে বড় উপায় আল্লাহ লাভ করার সবচেয়ে বড় উপায় লাভ করার আমার নৈকট্য লাভ করার সবচেয়ে বড় বস্তু ওইটার উপরই আল্লাহ ফের আয়াত আনছেন একটা বিলি অসুবিধা নেই পড়বা কি করবা শেষদা করবা আমার নৈকত্য লাভ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো সেজদা আল্লাহর ঘোষণা এই জন্য বলছে প্রতি রাত্রে টা শ্রেষ্ঠা করো আমাকে টা কয়টা তারা দুঃদা চল্লিশের এক তাৎপর্য শুরু জমানার থেকে চলে আসতেছে কেমন ঠিক না হাফেজুরের এখানে চিল্লা চাষি করতো এক সাহায্য ছিল না এখন রমজানে কিরম গুঞ্জন হয় হাফেজের জমানায় পুরা রমজানে গুঞ্জন হইতে থাকতো শেষ দশ দিন তো অবস্থাই অন্যরকম হইত এক গুঞ্জন হইতে থাকতো থাকত চল্লিশের এক ধারাবাহিকতা এই জন্য দেখবেন ডেলি নামাজ খরচ কয় অক্ট না আমি কুমুর ছয় অক্ট বেতেরও তো আছে বেতের বাদ দিয়ে দিবেন কয়রা কাত বেতের সহ কয় ফেস দা ডেলি চল্লিশ একটা তাৎপর্যার মাধ্যমে তোমার বিতর্গত একটা পরিবর্তন আমি ঘটাবো যেটা আমি তোমার কাছে চাই তোমার জীবন গড়া তোমার জীবন বানানো তুমি আমার কাছে মূল্যায়নের পাত্র হয়ে আস তুমি আমার কাছে দামি হও আমার তোমার কাছে তোমার জন্য যা আত্মীয় এটা তুমি আমার কাছে পাও এটার জন্য আমি তোমাকে সিস্টেম আমার কাছে নাই। আমি আপনাদেরকে শব্দ খুঁজা পাই না আল্লাহ আল্লাহ জন্য। এই শব্দ যদি ভুল হয় আমাকে মাফ করুক আমা এত লালাইত বন্দা নিজেকে নিজে বাঁচানোর জন্য এতটুকু লালাইতো না আল্লাহ পন্দাকে বাঁচানোর জন্য এতটুকু লালাইত যদি লালাই তো না শুতো খুদার প্রথম কোন আল্লাহ থেকে বিমুখ হয় তার কাছে যে আল্লাহ এই কথা বলতো না আমি তার বলি আবু ইলা আইন ও বন্ধা কোথায় চললি ইলা আইন ও বন্দা কোথায় চললি হালুয়া যা আজ আদা মিননি আমার বড় দাকাকে পাইস হালুয়াটা আকবর আমার চেয়ে বড় কাউকে পাইত হালুয়াটা আকিয়া মিন্নি হালুয়াজ কাদা ওয়াদা আমার চেয়ে বেশি টুকে দিতে এরকম কোন সত্তার সন্ধান পৈত হালুয়াজা আখানা মিন্নি আমার বড় বড়ো হাদিনাওয়ালা খাদিনার মালিক কাউকে পৈত আমাকে বুঝলা ওই দিকে দৌড়াইতেস তারপরে আল্লাহ এ স্থান আল্লাহ এ স্থান চিতলাইতেছে বন্দার উপরে অমা চা ও স্থান ইল্লাল বন্দা ও বন্দা আমি দয়ার তিনি দয়া চাই আমাটুকানে বিহা চক্ষু আমি দেই নাই তুই দেখ আমি কি যোগ্যতা রাখি না আমি কি অধিকার রাখি না তুই কখনো চক্ষু দিয়ে আমার দিকে আমি কি তোকে জবান দিই কবি। আমি কি এই অধিকার রাখি না কখনো কখনো জবান তারা তুই আমার বড় আর আমার জিকির আর আমার চালাওয়া করবি এই অধিকার কি আমি রাখি না চিন্তা করবি আমার গুরুত্ব সম্বন্ধে চিন্তা করবি চিন্তার পূজা আমি আল্লাহ কি অধিকার রাখিনা যে মাঝে মাঝে আমিও তোর দিনের ভিতরে জাগা নিবো আমিও তোর দিনের ভিতরে ঢুকবো আমিও তোর দিনের ভিতরে থাকব। তুই আমাকে তোর দিনের ভিতরে স্মরণ করবি মান তুই দিনে দিলে আমাকে স্মরণ করবি আমিও তোকে দিনে দিনে স্মরণ করতে থাকবো এরকম কি আমার অধিকার নাই বন্ধা আমার তাই আমি চাকরি সুবিধা হাত আমি তোকে দেই নাই তুই তা আমি কি অধিকার রাখি না যে তুই হাত আমার জন্য ব্যবহার করবি তুই পাউ দিয়া চল আমি আমরা অধিকার রাখি না যে এই পাউ আমার জন্য ব্যবহার করবি আমার ফকিরা তুই আমি তোকে বড় করি তুই আমি তোকে শক্তিশালী আর সুকাম করি না আমার শুনটা মিষ্টি না তুই কি নিশ্চয় ছিড়ি না আমি তুকে স্বয়ং সম্পূর্ণ করি না আমার তুই কি না মা আল্লা আমি কি তোকে শিক্ষা দেই নাই আজকে বিশাল বড় শিক্ষিত রূপে তোকে আমি নাই আমার কাটা কাটা ওমার পন্দা তুই কি এরকম এরকম ছিলি না আমি তোকে এইগুলা র্যামত দেই নাই তুই ওমার পন্দা আমাকে ছেড়া কোথায় চলি কোথায় চলি কোথায় চলি মেরেলে দোষ আল্লাহ যদি তোর পিসে দৌড়াইতে পারে প্রশ্ন আমার এটা মেরে ভাই এটি আমার প্রশ্ন আপনাদের দুয়ারে আর কিছু না আমি এখানে বয়ান যাচ্তেও আছি নাই করতেও আমার ওস্তাদরা আছে এখানে যারা আমার পরে আসবে কেউ হয়তো কাছে আছে কেউ হয়তো জুড়ে আসে আমি এক দেখা নিয়ে ছয় দিন সফর করছি যেদিন আমি বাংলাদেশে করছি বত্রিশ ঘন্টা একটা না আমি সফরে ছিলাম বত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা একটা না থেকে সফর বত্রিশ ঘন্টায় আস্তা হিসাবে আল্লাহ এবার উপাদান বানাইতেন উপক্রম এবার ব্যতীত জীবন করবে না এটি আমি বুঝাইতেছিলাম কেমেরে দোষ রমজানকে দুনিয়া কামানের জন্য ব্যবহার করতেছে চলে যান কামরাঙ্গর বাজারে চলে যান চকে চলে যান কিল্লার মরে, চলে যান পুরা বাংলাদেশে উম্ম এই মাসকে আবাদতের জন্য দলিল সাল্লা রমতান দিচ্ছেন আমার কথা শুরু মনে থাকলে শেষ মনে থাকবে বুঝে আসবে না হলে বুঝে আসবে না জীবন গড়ার জন্য কাটানের জন্য না আর জীবন দিছেনই করতে কাটাইতে না জীবন করবে মাধ্যমে অন্য কোন জিনিসের মাধ্যমে না। ও জন্যই আল্লাহ একটা মাসকে নির্বাচিত করতেন একটা মাসকে আল্লাহ আল্লা নির্বাচিত করতেন একটা মাসকে কে আল্লাহ নির্বাচিত করতেন একটা মাসকে আল্লাহ নির্বাচিত করতেন আল্লাহ যায়ের দেখ যারাই। উচিত ছিল এরকম প্রত্যেক মাদ্রাসায় হওয়া প্রত্যেকের ওলামাদের দায়িত্ব ছিল এলাকার জনগণকে জমা করা একত্রিত করা রমজান আসলে কি জিনিস সে আমাদেরকে কি দিতে আসছে আমাদের কাছ থেকে কি চায় এটা বুঝানো প্রত্যেক আছেন। মাপ চাই আপনাদের কাছে। বাঘ আমাদের দায়িত্ব ছিল জনসাধারণকে আমার এলাকার একত্রিত করা রমজানের আগেই তাকে বুঝানো যে কি একটা মাস আমাদের সামনে আসতেছে কোন মাসটা আমাদের সামনে আসতেছে এরকম যদি প্রত্যেক জায়গায় হইত যদি কিছু না কিছু নাও হইত না কিছু লোক এরকম আমি আমার এলাকায় বলতেছি আমি যে এলাকায় জমা পড়াই আমি আজকে পাঁচ থেকে ছয় বছর ধরে একটা কথা চালাইতেছি যে টেলিভিশন তো আমরা দেখার থেকে বাঁচতে পারবো না এটা তো সত্য এটা আমাদের সমাজের একটা মানুষের দুয়ারে দুয়ারে যাই বি আমরা জানি কিন্তু আমি রমজানের এক তারিখ হবে টেলিভিশন পক্সে বের আমি বন্ধ করে রাখবো এক মাস দেখবো না রমজানের শুধু শর্মানা আলহামদুলিল্লাহ এই কথা চালানের দ্বারা দেখতেছি তাইলে এই সোয়াব দিবে আল্লাহ ঠিক আছে এটা বক্সে বন্ধ করো তাড়াতাড়ি উপরে রাখো রমজানের পরে দেখো কথা যখন চলতে থাকে তো এটার অস্তিত্বে আসতে থাকে এটাই আসলে বাস্তবিক সত্য বাস্তবিক সত্য বাস্তবিক সত্য বাস্তবিক সত্য মানুষের দিনের সঠিক ব্যথা মানুষের দিলের সঠিক ব্যথা এটা পাহাড়কে পর্যন্ত ফাটায় ফাটায় পাহাড় কে কি করে ফাটায় ফেলে ফাটায় বুঝে হয় বুঝে আসে হাফিজ যুজুর যখন কথা তুলছিল বাংলাদেশে প্রথমে কথাটা কিন্তু সবার কাছে হাস্যকর ব্যাপার ছিল ঠিক না আপনি যখন প্রথম ইলেকশনের কথা বলে তখন এই শব্দটা সবাই একটা হাস্যকর ব্যাপার ছিল না ঠিক না হ্যাঁ কি বলেন আমি রহমতুল্লাহ আলহকে এইখানে বসে ওনার দুমুখী কথা শুনছি দুমুখী কথা এই মাদ্রাসা ওনার দুইমুখী কথা কিন্তু ওনার দিলের ব্যথা এরকম ছিল যে বাংলাদেশের ওই ব্যক্তির দিল পর্যন্ত ফাটাইতে যেই ব্যক্তির দিল জিবরিল ফাটাইতে বাধ্য ছিল ক্ষমতা রাখ হাজারির একজন হুজুর ছিলেন পিসাবুজুর পিসুর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নামই ছিল ওনার পিস উনি জালালাইন পড়াই দেন আমাদেরও ওস্তাদ আমার ওস্তাদ উনি জীবনে ভোট সম্বন্ধে কেউ বুঝতে পারেন কিন্তু হাফেজের দিনের ব্যাথা ছিল ব্যাথা কিহাম্মতুল্লাহ একটা মেহানমত কে শুরু করতে মরককেই ফার্স্ট ছত্রিশ বছর পরে ময়দানে ইস্তেমা হয়েছে মরক্ক ইস্তেমা হয় কখনো এই সবচেয়ে বড় গায়ক যে তার রাষ্ট্রীয় যে প্রধান গায়ক তার এই ময়দানটা সে তিনশিল্লা দিতে বাংলাদেশে গত বছরের আগের বছর আসছে বাংলাদেশে টঙ্গি ইস্তেমা এটা তার বিলের ভিতরে আসা যাচ্ছে যে আমাদের দেশে এরকম করবো প্রায় একশো কিলোমিটার দূরে বীরে জাতির একটা আছে ওইখানে সে আমার একটা এরকম জমিন আছে আমি এটাকে পুরা দিব জন্য আর পুরা লেখা এই বছর সে রেডিও করে দিতে লেখ দিতে ওইখান থেকে হইছে দুই শত চৌত্রিশটা জমৎ আর ইস রহমত যখন শুরু করছে তো সব এক কথা এটা কোন কি বলছে কাম তো ঠিক হ্যাঁ মানে কারেগা কোন আর বলতে কি খান সম্ভবই না আর যখন জামাত গেছে আমি ফিনিশিং দিব তো মেরে দোস্ত আসলে মানুষ সত্যের উপরে যদি কারো দিলে ব্যথা থাকে তো ওই ব্যথা পাহাড় কে পর্যন্ত ফাটায় ছেড়া দেয় আমি দুটা দৃষ্টান্ত দিলাম আর কি আফের যুজুরের কথাটা প্রথম আমরা ওই সময় বাচ্চা আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে যে ইলেকশন করবে এটা আমার কি কথা রাষ্ট্রপ্রধান হবে আফের যুজুর হাস্যকর কিন্তু তার দিলের মানুষের দিলকে না লক্ষ্য জনসভা লক্ষ্য মানুষের দিল মানুষ ভাবছে। ঠিক তদ্রুত বেড়ে যেত আমি আপনাদের দিলের ভিতরে একটা ব্যথা দিয়া দিল ফাটাইতে যে পাঠাইতে মুসলমানদের অবস্থা যে জীবন তাকে আল্লাহ আর বানাইছেন। আর নির্দেশ আবাদতের জন্য আল্লাহ একটা মাস নিজের বেলানির্দিষ্ট করতেন এই মাসটা আমার একটু শুধু আর শুধু আবাদত আপনি চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন কোন উন্মতের জন্য রোজার নফল ফরজ ছিল না এই উন্মতের জন্য নফলকে ফরজ করা উচিত ফরজের মর্যাদা দেওয়া উচিত কোন উন্মতের জন্য এক ফর সত্তর ফরজ ছিল না তাহকিক আপনারা পরে করেন আমি বলতে থাকি শোনা যান কেননা এটা কামরাঙ্গিচোর মাদ্রাসা এখানে দারুল ইত্তাও আছে মহাকিন আছে তাহকিক পরে করেন যা বলতেছি তাহকিকের সাথে কোন উন্মতের জন্য এক ফর সত্তর ফরজ ছিল না এই উন্ম্মতের জন্য সত্তর ফরত করা হয়েছে এই উম্মতের জন্য কোন উম্মতের রোজাদারের মুখের গ্রান্স দুর্গন্ধ আল্লাহর কাছে মুস্কো আম্বর ছিল না শুধু এই উম্মতের মুখের গ্রান্স আল্লাহর কাছে মুস্ক আম্বর বানানো হয়েছে কোন উন্মতের জন্য জাহান নামের দরজা বন্ধ করা হয়নি রমজান মাসে এই উম্মতের জন্য শুধু জাহান নামের দরজাকে বন্ধ করা হয় কোন উম্মতের জন্য জান্নাতের দুয়ার খোলা হতো না এই উন্মতের জন্য জান্নাতের দুয়াকের খোলা হয় কোন উন্মতের জন্য শয়তানকে কয়েদ করা হইত না এই উন্মতের জন্য শয়তানকে কয়েদ করা হয় যেন শয়তান এই উন্মতের রোজাদারকে প্রবঞ্চনা না কোন উন্মতের জন্য কোন উন্মতের রমজানে কোরআন নাতিল হয় নাই এই উন্নতের রোজার ভিতরে কোরআন নাতিল কোন উন্মতের রোজার ভিতরে হেদায়তের নূর ছিল না এই উম্মতের রোজার ভিতরে হেদায়তের নূর আছে কোন উম্মতের জন্যে পথে এলাহির নূর ছিল না রোজার ভিতরে এই উন্মতের রোজার ভিতরে মারে পথে এলাহির নূর রাখা কোন উন্মতের ভিতরে ছিল না এই উন্মতের ভিতরে রাখার এই উন্মতের ভিতরে রোজাদারের ভিতরে লাইল কদর ছিল না এই রোজার ভিতরে কদর রাখার কোন উন্মতের জন্য জিবরিল কে জমিনে রোজার আগে আসতে হয় নাই রোজার আগের দিন এই উন্মতের জন্য জিবরিল কেমত পর্যন্ত যতদিন উন্মত আসে যতদিন জিবরিল জমিন আসতে পারল এই উন্মতের জন্য নির্ধারিত হইতেন অন্য উন্মতের জন্য ছিল না বিদায় বেড়ে বস্ত আল্লাহ এই উন্মত জীবন যতটুকুই দিতেন এটা গড়ার জন্য করার হিসাবে আল্লাহ পাপ আমি আজকে উদাহরণ দিয়া বলতে যে দেখেন যদি কোন ব্যক্তি কয় হাজার একে সত্তর এক হাজার হাদিতে আছে সত্তরের একটা তাৎপর্য আছে হাদিতে আছে না কলেমা আছে না আছে আপনি সকালে এক হাজার পড়েন বিকালে এক হাজার পড়েন আত্মীয় স্বজন দিতে থাকেন তাৎপর্য যখন আছে আপনিও জানেন আমিও জানি দেন না আত্মীয় স্বজন দেন না দিনে যদি উনত্রিশ সত্তর হইল উনত্রিশ জনকে দেন না আপনি বক্সিয়া দেন না বাবাকে দেন মাকে দেন ভাইকে দেন বোন দেন আর শুধু কোথায় পাবেন আচ্ছা এক হাজার দুরুত পড়লেন কত হবে হ্যাঁ কোন দুরুদ আছে কিনা তো গাইটা দেখবে তুরুদ আছে কিনা যদি দেখে তুরুদ আছে ওই দুরুদ গুলাকে বাইরেরা উম্মতের আমল ভিতরে ঢেলা দিয়া পাল্লা আপনি এক হাজার দিবে। হাজার দেখবে কোনোদ আছে কিনা তো দেখবে হ্যাঁ দুরুদ আছে চড়াইয়া দিয়া তাকে পার করায় বলেন সহজ না কঠিন কেউ বলে আমি কোরআন পড়তে পারি না ঠিক না আচ্ছা সুরা এখলাস তো পড়তে পারেন না পারেন না তিনবার পড়লে কয় খত কোরআন এ খতম রমজানে কোরআন পড়তে পারেন না আপনি কমসে কম তিনবার সুরা এখলাস করতে থাকেন সত্তর খতম নিজের আমল নামায় নিতে থাকেন আচ্ছা বাদ দেনতেই আপনি কোরআন কিছুই পারেন না একটা সুরা পারেন বারবারই তা পড়তে থাকেন আমাদের নীতি হইল এক কথা দুইবার বললে বলেন নাই। এক শুনছি পারো এইটাই পড়তে থাকো আমি তোমার সাথে কথা বলতে থাকবো তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাই কিন্তু আমি এক চূড়াই বারবার তোমার সাথে কথা বলতে ক্লান্ত হব না জীবনটা শুধু গড়ার জন্যই আর গড়বে আমলের দ্বারা এই জন্য জীবনটা শুধু আমলের জন্যই আর কোন জিনিসের জন্য না আর করতে হবে এরকম যেরকম আমি বুঝি আমার শিক্ষা বলে আমার সমাজ বলে আমার সোসাইটি বলে আমার দেশ বলে আমার দেশের নীতি বলে এরকম না ওরকম করতে হবে যেরকম আল্লাহ বলে আল্লাহ বলে কেন আমার দেশের বলা আর এর অনুযায়ী গড়া এর দ্বারা আমি আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পারবো না বরং আল্লাহ যেরকম গড়া চান এরকম যদি আমি করতে পারি তাইলে আমি চেকই হই না কেন আমি আল্লাহর কাছে মূল্যায়ন পাবো সেটাও হোক যখন ওইখানে দাঁড়াইতে আল্লাহর রসুল বলছে কেন দাঁড়াই আছেন শিবরির পুরা চিস্তা শুনে আছে ফেরাউনের বাড়ির দাসী আমাদের বাড়ির দাসির কোন মর্যাদা নেই রমজানে আল্লাহর হুকুম কেউ আমরা এর উপরে নমনীয়তা বাপ দেখাইতে রাজি না কেউ কেউ সহল করতে রাজি না ওইখান থেকে আমি দাসির আবার কি মর্যাদা কিন্তু দাসির মর্যাদা আল্লাহ এতটুকু আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিতে যে কেমত পর্যন্ত তার কবর থেকে সুগ্রাণ বাহির হইতে ব্যস্ত আর যেই ওইখানে পচবে যেই ওইখানে পচবে ওইখানে সে ওইখানে যেই সে ওইখানে পচবে খোলা দিছে আমাদেরকে একবারে ভিতরে যাওয়ার জন্য আমরা ভিতরে নিয়ে গেছে ওইখানে যে ইমাম আছে যিনি খতিব ওইখানে উনি এটাকে পুরা বর্ণনা দিয়ে বোঝায় উনিও ঐদিন আসছিল আমাদের সাথে দেড় ঘন্টা চির শত রহমতুল্লাহ যেখানে আসেন এই জাগার একটা আসর এটা চির শব্দ কিন্তু আমরা যখনই আসাবে হবে এখানে ভিতরে ঢুকি তো নিজেদের মনোভাবটা ভিতরটা যদিও একটা গুহা বিশাল একটা গুহা কবর্তাগার থেকে একটা পৃথক দুনিয়ার সমস্ত জায়গার থেকে পৃথক যদিও দুনিয়ার আলো এখানে ঢুকতেছে কিন্তু জায়গাটা দুনিয়ার থেকে একটা পৃথক জগৎ এটা অনুভব হয় ঢুকার পরে যখন ঢুকছি আমরা প্রথম তো আমরা আমরা ছিলাম তো দেখছি যে ওইটা সুখার করে যে বাস্তবিক দুনিয়ার একটা জগৎ না মনে হইতেছিল অন্য একটা জগতের ভিতরে দাঁড়ায় এখন ওই জগৎটা কোন জগৎ ওটা আপনাকে আমি বুঝেই তো পারব না যে দুঃখে সেই অনুভব করতে পারবে আমি বলি মাঝে মাঝে হজুরানের আম্মার কবর যখন হজুর হজে বিদায় হজে আম্মার কবরে এবার আমরা ওহুদের বদরে গেছিলাম বদরে বদরের যুদ্ধ যেইখানে ওইখানে গেছিলাম যাওয়া না তো আমাদেরকে নিয়ে গেছে যাক আলহামদুল্লাহ পৌঁছে দিতে যেখানে বদরের যুদ্ধ হয়েছে হুজুরাম যেখানে বৈশাখ সারা রাত্র যাগুলার একটা আসল রয়ে গেছে আসল আম্মার কবরে যে না উঠছে তার সামনে অনুভূতি যাবে না। সেই জানে উঠার পরে কি অনুভূতি হয় যে ছয় বছরের একটা বাচ্চা আর একটা মহিলা দুটা মহিলা ছয় বছরের একটা বাচ্চা হুজুরাম যখন এতেকাল করেন আম্মা তখন হুজুস্লামের বয়স ছয় বছর পাহাড়ের চূড়ায় আবহাওয়া যেখানে পাহাড়ের চূড়ায় বদরের রাস্তায় উঠার পরে আমি পচলাম যখন হুস আম্মা মারা যেতেছিল তো হরিসামের সাথে আরেকজন মহিলা যে ছিল উম আইমান ছিল উমে আয়মান উমনা আয়মানের রেওয়ায় আম্মা যানুস ইসলাম এ টাইকা বলতেছিল যে মোহাম্মাদ তখন তো কেউ মোহাম্মদুর রসুল্লাহ জানে না মোহাম্মদ আব্দুল্লাহ প্রত্যেক ব্যক্তি হবে, আমিও মরতে চলছি বইলা শেষ বলেন ছয় বছরের বাচ্চার মৃত্যু কি বোঝে হকুরা সে মোহাম্মদুর রসুল্লাহ হুফুরা হকরা তার জন্য সবকিছু তৈরি কিন্তু বাচ্চা তো না বাচ্চা না বাচ্চা তো কি বুঝে ওই আফর যেদিন হুজুর বিদায় হজের দিনে আসতেছিলেন তো হুজুর সাহাবা ইক্রামকে নিচে রেখা উপরে উঠছে উঠা বাম হাঁটু গেডালিয়া টাইন হাঁটু গিয়া পাম হাঁটুকে বাম হাঁটু দিয়া টাইন হাঁটুকে উঁচা করে মাথার কাছে পড়তেন। আর এরকম এরকম কাঁধে কাঁদতে ছিলেন দেখতে ছিল যে কান্না কার আর কিসের কান্না তারপরে বলতেছিল মা মর্যাদা বুঝাইতে যে মাছুদি জীবিত থাকি। আর আমি মোহাম্মদ রসুল্লাহ যদি নামাজে ভেজে দিতাম আর ফরজ নামাজ আর যদি তারপরে তোর ডাকে সারা দিয়া বলতাম অনুভূতি বুঝাইতে চাইতেছি যে একটা জায়গায় গেলে অনুভূতি মানুষে। বাস্তবিক মেরে গ্রস্ত বাস্তবিক যেখান থেকে বাহির হয়ে গেছি হইতে পারে দাসী হাসলামকে বাধ্য করছে যদিও আমাদের সমাজে আজকে দাসীর কোনো দাসের কোনও থাকার কিছু না কিন্তু আমি দেখাইতে চেয়েছি আল্লাহর কাছে মর্যাদা আল্লাহর কাছে মূল্যায়ন আল্লাহর কাছে দাম আল্লাহর কাছে মানুষের পরিচয় শুধু আর শুধু নিজের জীবন গড়ার দ্বারা জীবনকে মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ দাঁড়াইতে বাধ্য হইতে ইব্রাহ আল আলহ ইস্তালাম কিস্তা বলতে বাধ্য হইতে বলতে সেরাউনের মেয়ের ঝুলকে পরিপাটি করত চিরনি হাত থেকে চোরা গেছে বিসমিল্লা বলে না বিসমিল্লা উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ ব্যতীত কারু উমকে আল্লাহ অন্য অন্য চিনিস দিতেন কিন্তু এই উম্মত কে তো মেরে রস্ত আল্লাহ নামে যখন উঠাইতে চিরনি তো মেয়ে জিজ্ঞাসা করছে মাস্তা আই রবসি কোন রবের নাম নিলি আল রাহ আলাস্তা আনা রাহ আমাদের আব্বা কিচয় দিতে আল্লা কি যে তোর রব রব্বি আমার রব রব্বা আবাকি তোর পাপের রব রব্দ সমগ্র জগতের রব ওই রবের নাম দুই নম্বর রব তোর আসল রবের নাম নীতি মেয়ে তেলের গুনে চলে যে জিজ্ঞাসা করছে ও বাবা তুই আমাদের বড় খোদানা তো বলছে আকাশ জমিনকে পয়দা করছে তোর আমাকে পয়দা করছে সে কি আমাদের রব তুই আবার রবের দাবি বাবা থেকে করলি মনে হয় না তুই আসল রব রাউন্ড বলছে ডাক ডাক্তে মাস্তাকে জিজ্ঞাসা করতে মাস্তা খবর তুমি পরিস্থিতি পরিস্থিতি হয় প্রত্যেক জিনিসে মানুষ মোতাস্তের হয় ইমান যদি ইমানের মতো হয় তাইলে বেরে দোস্ত ফেরাউন কেন এর চেয়ে বড় ফেরাউনকে চালানো কোনো ব্যাপার হয় ইমান যদি ইমান হয় তো পাহাড় হেলানো কোনো ব্যাপার না ইমান যদি ইমান হয় তাহলে সমুদ্রের উপরে ঘোরা দৌড়ানো কোনো ব্যাপার না ইমান যদি ইমানের মতো হয় তো বাঘের কান্তরা ছাত্পর মারা কোনো ব্যাপার না ইমান যদি ইমানের মত হয় তো টোকা দিয়া ভূমিকম্প বন্ধ করা কোন ব্যাপার না ইমান যদি ইমানের মতো হয় তো ইশারায় অগ্নিগিরি বন্ধ করা কোন ব্যাপার না ইমান যদি ইমানের মতো হয় সমস্ত মখলুককে হাতের মূর্তিতে আনা কোনো ব্যাপার না ইমান যদি ইমানের মতো নাম নিা দিতমিনের রাহু রহমান قدوس السلام المؤمن المحيبين العزيز الجبار المتكفر خالق <تصفيق> الباري المصفر الغفار القحار الأخاب الرساب فالتاح العليب القابض الباسق الخافض الرافي المجد المدلو سامي امتير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور شكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب واسع الحكيم الوثق بالمجد البائق الشهيد المطلق وقيل الخبير المتين وذلك الحميد المطيء البديء المعيذ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الزمد القابل المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباقل والوالي المتوالي المرل الثواب المنتقس الأفو والروف مالك الملك الجلال والإقعاء المقصد والجامع والغنق والمبني الماني الزر الناف النور الهابي الزدي والباقي الرشيد التظور جل جلال والله الأسماء والغسنى خدموا يا رب ارنام لسيو رب اي হ্যাঁ ইমাম তাকে বাঁচায় ছেড়া দিতে ইমাম তাকে আল্লাহর কাছে মূল্য দেওয়া ছেড়া দিতে আগুন সান্ত্বনা দিতে দিতে গেছে মা লাস না বলে ভয়ের কোনো কারণই নেই বলে দুঃখিত হওয়ার কোন বিষয় নাইম নাকি আলাল হক তুই হকের উপরে আর আমাদের জীবন তো এই জন্যই কষ্ট তো দুনিয়াতেই হুনিয়াতেই দাঁড়ানো দুনিয়াতেই কষ্ট দুনিয়াতে ছাড়া দুনিয়াতেই আখেরাতে কিছুই ছাড়তে হবে ওটা তো নিয়ে অপেক্ষা করতেছে অপেক্ষা অপেক্ষা করত অপেক্ষা যখন তার পালা আসছে তার পালা দুই সন্তান হারায় চোখের পানি ধরে আসতে পারে নাই মাস আকাশের দিকে তাকায়া, অজোর কাসে কাঁদতেছে আর বুক বাসাইতেছে আর উপরে দেখতেছে শ্রাউন জিজ্ঞাসা করতেছে উপরে কি দেখো চোখের জলে বুক কেন আমাকে মানলেই তো পর ছেড়া দিব বলছে না না না না উপরে তাকাইতেছি যার জন্য এত কিছু তাকে বলতেছি সব নারাজ কুটির আমার আখেরা তো যাবে আমি দুনিও হারাবো আখেরা হারাবো তুই নারাজ হিস না তুই নারাজ হস না তুই নারাজ হস না তুই নারাজ হিস না তোকে যদি হারাই তো আমার জীবনের উদ্দেশ্য হারায় যাবে তোকে হারায় তো জীবনের মূল্য হারাজ একটা পূরণ করবি বলে করব। বলে আমার রু যখন বাহির হবে তুই পাকচার আমার হাটটি মাংস এক কবরে দেয়া দিবি ওইটাই এক কবরে দেওয়া ছিল মোহাম্মদুর রসুল্লাহ মেয়ারাজে যাওয়ার সময় ওই কবরের সামনে কোন জিনিস রাস্তায় না। আর কোন জিনিস দ্বারা এটা অর্জিত করার না আমি আল্লাহকে রাজি করতে পারবো জীবন করতে পারবো ওই সুযোগ আল্লাহ আমাদের কাছে একটা মাস নিয়ে আসতেন যে মাসটা জন্য নির্ধারিত করা হয়েছে রমজানকে ওই মাস নিরেটা নিরেজ ওটার জন্য নির্ধারিত এই এক মাসে তুমি অর্জন করো এতটুকু অর্জন করো এরপরে যদি তোমার জীবন নাও থাকে তাইলেও যেন এই জীবন একটা মাসে তোমার জন্য যথেষ্ট হয় আর যদি জীবনও থাকে তারপরেও যদি তোমার পান্ডতে কিছু সঞ্চিত নাও হয় তারপরে এক রমজানি সঞ্চয় যেন তোমার জীবনের জন্য যথেষ্ট দান করেন আপনাদেরকে আমল করার ট্রফিক দান করেন কেননা ধরে দোষ সাত দিন চলে গেছে সুযুগ হাতের থেকে বাহির হয়ে চলে যায় না এখনো তেইশটা দিন বাকি আছে অথবা বাইশ দিন বাকি আছে সুযোগ আমাদের সামনে রাখা আছে সুযোগ কে আমি সদ ব্যাব আর যেরকম পুরা সময়টাই আল্লাহকে দিয়া দেয় পুরা সময়টাই তত্তি তাহাল তেলাওয়াত পুরা সময়টাই যদি আল্লাহ দাসত্বের ভিতরে আমাদের কেউ কেউ বলে রমজান মাসে এটা বলতে এই জন্য এই উম্মতের জন্য রমজানে কোথা কথা বলা বৈধ ছিল জন্য কথা বলা যাবে কিন্তু আমাদের সমাজ বলে কি কথা বলতে যেমন আল্লাহ অনুমতি দিতে কথা বলবো না তো চুপুরা থাকবো আরে এক বছর একটা মাস চুপিরা থাকেন না চুপই করেন সত্যি তাহলে পড়েন যদি না পড়তে পারলেন চুপ থাকেন বুঝলেন না বলতে দিচ্ছে আর এই জন্যই পরের তিস্তা কাহানি বোয়া সময় কাটাইতে হবে আল্লাহ দিচ্ছে বলতেছি এই জন্য হাদিসের ভিতরে আছে তেহরি বরকর তেহেরির ভিতরে কি আরেকটা হুকুম আছে তেহরি দেরিতে খাও কি খাও তেহরি দেরিতে খাও ভিতরে দেরি করো সেহরি পরপর আরেক হাতে যাচ্ছে আর গড়ি দেখে করে। ও করি কি আল্লাহ খালি সময় দেখে শেষ হয়ে যায় কিনা তা হইলে কি করবো রোজা বন্ধ করে দিব খাওয়া বন্ধ করবো কেন কাফনের ভয়ে আচ্ছা কিছুর ভয় কাপড় নারাজ হয়ে দেবেন খাইলে আচ্ছা নারাজ কি বলবো জাহান নামে যাবে বললি ঠিক আছে সাক্ষী আমি জাহান্ন থেকে মুক্তি দিয়েছি না ইস্তারি তাড়াতাড়ি করো তো ইস্তারিনিয়া খেলাও সুন্নত নিয়া খেলা খেলা বোঝেন খেলা বোঝেন না আমি খেলা শব্দ বলতেছি ইস্তারি সামনে সাজাইছেন লইতেছেন উঠাইতেছেন আবার মানি আমার বয় তো এখনো সময় হয় নাই তুমি তো সময় নির্ধারিত করছো কাচ্ছ খাইতে তো পারে তো পারে কিন্তু খায় না কেন তো তোমার বয় তো কিসের তো তুমি নারাজ হবে তাইলে কি হবে তাই জাহান্নাম দিবে আর খুশি হইলে বলবে খেলাধুলা করা খেলাধুলা করা কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ দলিল আপনি করতে থাকেন এই জন্য যতটুকু বললাম আপনাকে আপনাদেরকেও আমল করার চোখ সিদ্ধান্ত করেন্লা